আব্দুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহালন হতে বর্ণিত একদা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক আনসারির পাশ দিয়ে অতিক্রম করছিলেন তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের জন্য নাসিহাত করছিলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তাকে বললেন ওকে ছেড়ে দাও কারণ লজ্জা ইমানের অঙ্গ